একচল্লিশ মোতাবেক আঠাইশে জুন দুই হাজার বিশ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা সম্পর্কে আজকে পর্ব নম্বর চার আলাম সন্না আলমনসুরা নামক কিতাব থেকে আমরা আলোচনা করছি প্রশ্ন উত্তরের আকারে প্রশ্ন নম্বর হচ্ছে দশ বিষয়বস্তু হচ্ছে নিয়তের এখলাস প্রশ্ন হচ্ছে মামানা এখলাস নিয়তের এখলাস বা নিয়তের নিষ্ঠার অর্থ কি গত আলোচনার সাথে সম্পর্ক রয়েছে আজকের আলোচনা গত আলোচনাতে ছিল যে এবাদতের শর্ত হচ্ছে তিনটি এবাদতের শর্ত হচ্ছে তিনটি প্রথম শর্ত ছিল সিদ্দুল আজিমা সংকল্পের সততা এটি হচ্ছে এবাদতের অস্তিত্বের জন্য বা এবাদত কোনো এবাদতের পাওয়া যা বিদ্যমান হওয়ার জন্য শর সং দ্বিতীয় শর্ত ছিল নিয়তের এখলাস বা নিয়তের নিষ্ঠা নিয়তের হলুদ সিয়া এবং এখলাস তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত সম্মত হওয়া অর্থাৎ রসুরল্লাহ সাল্লাহামের সন্ন্যতের অনসরণে হওয়া দ্বিতীয় তৃতীয় যে শর্ত এবাদতের এই দুটি হচ্ছে এবাদত কবুল হওয়ার শর্ত তো ওতে আমাদের দ্বিতীয় যে শর্তটি রয়েছে এবাদত কবুলের সেটি হচ্ছে নিয়তের এখলাস বা নিয়তের হলুসিয়াত এ নিয়তের খলুসিয়াত বলতে কি বুঝায় হলুসিয়াত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি যার মানে হচ্ছে নিষ্ঠা মন থেকে নিখুঁত নির্ভেজাল করে কোনো কিছু করা আখলাসাই মানে ভেজাল মুক্ত করা কোনো কিছু আর নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প মনের ইচ্ছা তো মনের সংকল্পে নিষ্ঠা থাকা বা হলুসিয়া থাকার অর্থটা কি জবাবে বলছেন যে এর অর্থ হচ্ছে যে বান্দার যাবতীয় বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রকাশ্য এবং গোপনীয় যাবতীয় কথা কাজ যেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হয় বান্দার আমরা বান্দার আল্লাহ আমাদের যাবতীয় কথা কাজ সেই কথা কাজগুলি প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক প্রকাশ্য জনসম্মুখে প্রকাশ্য হোক গোপনীয় জনগণ থেকে গোপনীয় হোক অথবা মানব জীবনে বেশ কিছু কাজ আছে যেগুলি প্রকাশ পায় অঙ্গ মাধ্যমে আর কতগুলি কাজ আছে যেগুলি ভিতরেই থাকে যেমন অন্তরের বাদব মনের কথা আমরা বলে থাকি আমার এটা মনের কথা মানে মনের ভিতরে একটা কথা আপনার গেঁথে আছে তাহলে মনের কথা হয় যেটা আভ্যন্তরীণ কথা ভিতরের গোপনীয় কথা মনের কাজ হয় যেমন মনের কথা হয় তেমন মনের কাজও হয় অন্তরের অনেক কাজ রয়েছে তো আমলুল হলুপ যেগুলিকে বলা হয় অন্তরের কার্যাবলী তো বান্দার যাবতীয় প্রকাশ্য গোপনীয় কথা কাজ যেন একমাত্র মহানাল্লার জন্য হয় এখলাস মানে ভেজাল মুক্ত হওয়া কোন ভেজাল না থাকে সিরকের ভেজাল দুনিয়ার স্বার্থের ভেজাল যেন না থাকে অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য যেন সামান্য কিছু না ফিরিয়ে দেওয়া হয় এই নিয়তের এখলাসের কথা কোরআন কেরিমের অনেক আয়াত রয়েছে একটি আয়াত লেখক নিয়ে এসছেন মোহান আল্লাহ এর সাদ করেছেন সুরাতুল ভাই আয়াত নম্বর পাঁচে ওমা উমেরু ইল্লাহ আবুদুল্লাহলে আলাহদ্দিন মানবজাতিকে জাতিকে এছাড়া আর অন্য কিছু নির্দেশ দেওয়া হয়নি মানে একমাত্র এই কথারই নির্দেশ দেওয়া হয়েছে এ ভিন্ন আর অন্য কোন আদেশ বা নির্দেশ তাদের দেওয়া হয়নি কি নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র যে তারা আল্লাহর এবাদত করবে এতেই তো আল্লাহর এবাদতের সাথে খাস করে তাহলে যে এই আল্লাহর এবাদত ছাড়া অন্য কোন কিছু নির্দেশ দেওয়া হয়নি তহিত স্পষ্ট হয়ে উঠলো তারপর আবার আল্লাহ বলছেন তাকিদের জন্য মুখলে সিন আল্লাহদ্দিন একমাত্র লাহু তাঁর জন্য আল্লাহর জন্য দিন খেয়ে দিনের সমস্ত কাজ খেয়ে নিজের জীবনের আনুগত্যকে আল্লাহর খালিস করবে নির্ভেজাল করবে সুনির্দিষ্ট করবে ফনাফা যথেষ্ট হেরি ছিল এখলাস বোঝানোর জন্য আবার তাগিদ করছেন ফনাফা। হানিফের বহু বছর একগ্রতার সাথে একগ্রতার সাথে হানিফ সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে মুখ ফিরিয়ে হচ্ছে হানিফ যেই ব্যক্তি সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ ছাড়া অন্য সবার থেকে এবং সব কিছু থেকে তার মধ্যে দুনিয়ার সব কিছু রয়েছে। যেমন মুশরেকদের দরগা দুর্গা রয়েছে এই সমস্ত কিছু থেকে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে হানিফা এবং আহিম আলহিস ছিলেন হানিফ মুসলিম তার বৈশিষ্ট্য বলা হয়েছে পুরাণিকারী তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে বিভিন্ন আর কোন নির্দেশ দেওয়া হয় তাহলে আল্লাহ ধর্ম কখনো নাজেল করেননি মানব জাতির ইতিহাসে যত দিন নাজেল হয়েছে আলম আলী ইসলাম থেকে শুরু করে বা নোয় ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ রসুরল্লা পর্যন্ত সবগুলির দিন হচ্ছে তৌহিদের দিন আর এই তো হিদের সামনে আল্লাহর একত্রের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম সুতরাং সমস্ত আম্বার রুসুলানের দিনের নাম ছিল ইসলাম ইন্দার দিন আল্লাহ ইসলাম আল্লাহর যে মনোনীত দিন যুগে যুগে মানব জাতির জন্য সেটি হচ্ছে ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহ মহান আল্লাহ আর এরসাদ করছেন সুরা আল্লাহ সায়াত নম্বর উনিশ এবং বিশ এই আয়াতগুলি সম্পর্কে বিশেষ ভাবে আল্লাহ বলছেন যে তার নিকট মানে অবাকর সিদ্দিকের নিকট কারও কোন অনগ্রহ ছিল না অমাল আহাদিনে আহবাকার সিদ্দিক রাজি আল্লাহর তার নিকটে মানে তার উপর অন্য কোন ব্যক্তির দিতে চেয়েছেন যার প্রতিদান তিনি যা কিছু করেছেন মানুষের ওপর এহসান করেছেন বিনা কোনো বদলায় তারও এহসানের বদলে এহসান করেননি কারো অনুগ্রহের বদলে বদলে অনুগ্রহ করেননি তিনি আল্লাহর জন্য করেছেন আর এইরকমই যাদের বৈশিষ্ট্য হবে যারা মানুষ ভালো করুক আর মন্দ করুক সে সবসময় মানুষের ভালো করার চেষ্টা করে। বাপ মা ভালো করুক আর মন্দ করুক ছেলে মেয়েদের তাদের সাথে ভালো করবে ভাই বোনেরা আপনার আত্মীয় স্বজনরা ভালো করুক আর মন্দ করুক আপনার সাথে খারাপ আচরণ করুক ভালো করুক আপনি সবসময় অনুগ্রহ করবেন ভালো আচরণ করবেন দিন ইসলাম সেটাই শিখেছি আবার সিদ্দিক রাজি আল্লাহ তালান ও রসুল্লাহ সালামের পরে আমাদের জন্য আদর্শ আর প্রত্যেক সৎকর্মশীল ভালো মানুষের এই বৈশিষ্ট্য হওয়া উচিত অমাল আহ মেনে তার নিকট এমন কোন কারো অনুগ্রহ ছিল না যার প্রতিদান দেওয়া তার উদ্দেশ্য ছিল তবে তিনি কেন অনুগ্রহ করতেন মানুষের উপর যখন কারো প্রতিদান দেওয়া উদ্দেশ্য নয় তাহলে ইল্লাহল আলম একদম বিষয়ে তার উত্তর আসছে একমাত্র মহান উচ্চ তার রবির চেহারা অজুন মানে চেহারা অজহের অবহিল আলহাম চেহারা উদ্দেশ্যে চেহারা উদ্দেশ্যে চেহারা বলে মুখমন্ডল বলে সন্তুষ্টিকে বোঝানো হয়েছে অজন মানে মুখমন্ডল ফেস চেহারা আর আল্লাহ রব আলমিনের চেহারা মুখমন্ডল আছে বলে মুখমন্ডল বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে এমনটা নয় যে আল্লাহর চেহারা নেই आ, आर्वी चेहरा के अजन बोले सेब्दी कौर इसल्लाबुल आलमीन आसमा सिफात नाम गुणाबलि सम्पर्क आकीदा आहलि सुन्न तल जम विशुद्ध आकीदा थकेन्न जे सब आल्ला रबुल आलमी गुणावली से गुली सत्तागत जी सेफात हो অথবা সেগুলি আল্লাহ রব্দুল আলমিনের কর্মগত ফেলিস যেইভাবে কোরআন এসেছে সেইভাবে আমরা বিশ্বাস করব কোনো তাতে বিকৃতি ঘটাবো না অপব্যাখ্যা করব না অস্বীকৃতি জানাবো না নিষ্ক্রিয় করব না অস্বীকার করব না যেমন ভাবে এসেছে তেমন ভাবে বিশ্বাস করব যে আছে এগুলো আছে কিন্তু ধরন ওয়াল্ড কাইফ মজুর আমরা ধর নির্ণয় করব না কারোর সাথে তুলনা করব না তেশি কারো সাথে তুলনা করবো এই অধিকার আমাদের নেই তাহলে এখানে আল সুচ্চ সুমহান রবির যে চেহারা মুখমন্ডলের কথা বলা হয়েছে তো আল্লাহর চেহারা আছে অস্বীকার করবো না অপব্যাখ্যা করবার চেহারা মানে হচ্ছে সত্তা না অপব্যাখ্যা করবো না আর এগুলোকে নিষ্ক্রিয় করবো না কিছু নেই গুমরা যারা বলে আল্লাহর চেহারা নেই আর আমরা সেগুলির ধরন নির্ণয় করব না যে আল্লাহর চেহারা কার মত ঝুল জানা নেই ইমাম মালিক রহম্লা আলী থেকে যেমন বর্ণিত আলী ইস্তাল আর এই কায়দা আল্লাহর সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ আরো সে এটা আমাদের জানা আছে কারণ কোরআন এটা বলা হয়েছে কেমন ভাবে আল্লাহ আরো সে সমুন্নত মালুম আল্লাহর চেহারা আমাদের জানা আছে কোরআন এখানে মেরেছে আল্লাহ রব্দুল্লা চেহারা মুখমন্ডল আছে আল্লাহর হাত আছে তা বারে কালীদুল বরং দুই হাত আছে বিবোচন করেন আল্লাহ বলেছেন দুই হাত প্রশস্ত কার মত তুলনার নাই কেমন জানি না কিন্তু আছে এই আখেটায় যারা বিশ্বাসী তারা হচ্ছে আহলে সন্ধ্যা বলছে জামা আর যারা বলবে আল্লাহর হাত মানে হাত আল্লাহর চেহারা মানে হচ্ছে সত্তা আল্লাহ রবুল আলমিন আরো সুসমোন্নতন না বরং আল্লাহ ক্ষমতার মালিক হয়েছেন তারা পথ ভ্রষ্ট গা আহাত সেই বেদাত কুফুর পর্যন্ত পৌঁছিতে পারেন অবস্থা হিসাবে তো অবাকের সিদ্দিকরা জি আল্লাহ তালানো সু উচ্চ সুমহান তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজ করতে। যেসব অসহায়তাদের দেখাশোনা করতেন অনেক দাসদেরকে স্বাধীন করেছেন এগুলো কোনো বদলা দেওয়ার উদ্দেশ্য নয় যে কোন সময় তারা অনুগ্রহ করে রেখেছে তাদের অবদান আছে সে অবদানে বদলা দিচ্ছেন না আল্লাহ সন্তুষ্টির জন্য এফলাসে শিক্ষা দাঁড়িয়েছে অর্থাৎ আপনি আমি যেসব এবাদত বন্দি অথবা ভালো কাজ ভালো আচরণ করব মানুষের সাথে আল্লাহর সাথে তা আল্লাহ সন্তুষ্টির জন্য এর থেকে অবসর অবদি তৃতীয় আয়াত মহান আল্লাহ করছেন সুরায় যার অপর নাম সুরাত আর আমাদের তার আগে আবরারদের কথা আল্লাহ বলেছেন আবরার বর্রণ বহু বছন সৎকর্মশীল নেক লোক ইন্নাল আবরারা আবরারের কথা বলা হয়েছে তো সৎ কর্মশীল যারা নেই তারা জান্নি হবে এবং তারা জান্নি হবে কেন কারণ তারা পৃথিবীতে এই ভালো কাজগুলি করেছে তার একটি হচ্ছে যে ওয়ুত এমনাত আমি আসিরা তারা খাদ্য দান করত আল্লাহবে অথচ এমন নয় যে খাবার বেশি হয়ে সেই জন্য দিচ্ছে পচে যাবে সরে যাবে খাবার বেশি হয়ে আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া বাকিটা দিয়ে দিন না না না ওইরকম আল্লাহবী তাদের আসক্তি থাকা সত্ত্বেও তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে খাওয়াই তো মিসকিন দরিদ্র অভাবীকে অনাথকে ও অস্থির আর বন্দিতের কে কি জন্য খাওয়াইত দুনিয়ার কোনো গরজ ছিল না লিল্লাহ আল্লাহ সন্তুষ্টিটা আর বলতো তারা মনে মনে বলতো মানুষকে শোনাবার দেখাবার জন্য নয় ইন্নামা নত এমকম লিওয়াজ নিশ্চয় তোমাদেরকে খাবার দিচ্ছি আল্লাহ চেহারার জন্য মানে আল্লাহ সন্তুষ্টিটা এখন আল্লাহর চেহারা কথা বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াচ্ছি যারা এ আল্লাহ সন্তুষ্টির আশা রাখবে তারা জান্নাতে আল্লাহ রবুল আলমিনের মোবারক চেহারা দর্শনে দিদারে ধন্য হবে সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় খুশির বিষয় জান্নাতিদের জন্য হবে রুয়াত্লাহ আল্লাহকে দেখা আল্লাহ দর্শক জাজাওয়ালা শকুরা এই জন্য বলা হয়েছে যে আল্লাহর চেহারার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যখন ভালো কাজ করবেন তখন আল্লাহর চেহারা দেখতে পাবে জানি তারা বলতো লি রমেন কুমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে যে আমি খেতে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোন বদলা প্রতিদান চাই না যে তোমরাও খেয়াল রাখিও আমি যখন উপকার করলাম তোমরাও কাজে আসিও করাই এমনকি তোমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতাও চাই না যে ধন্যবাদ বলবে যাকাল্লা খেয়ের বলবেন এটাও চাই না কেউ বলে সেটা আলাদা কথা কিন্তু নিজে চাইবো যে আমি তোমার ভালাই করলাম সেজন্য তুমি আমাকে দোয়া দাও আমার সুখ ইয়াদ করো না এটা উদ্দেশ্য মান্য আল্লাহর জন্য করেছি এটা হচ্ছে পূর্ণ এখলাস এটা হচ্ছে পূর্ণ এখলাস মানুষের কাছে দোয়া চাওয়া যায় কিন্তু হলামারা বলেছেন যে দু কারো যদি উপকার করে দুয়ার আশা না রাখেন বা দুয়া তার কাছে না চান রাখি না কারো একটা কোনো যে কোন রকমের আহ মুসিবতে আপনি কাজে আসলেন বিপদ আপদে কাজে আসলেন আর তারপরে তখন সে বলছে যে আপনার অনেক অনেক সুখ্রিয়া আপনার জন্য আমি কি করতে পারি তখন আমরা চট করে বলে উঠি যে দোয়া করি না জন্য না ওটা বলার দরকার থেকে দোয়া করুক নিজে থেকে দোয়া করুকাস আছে ওতে আমারও আছে আর একলাশের সাথে দোয়া করুক কিন্তু আপনি যখন এই দুয়ার স্বার্থ রাখবেন কিছুটা আপনার স্বার্থ হলো যে আমি খাওয়াচ্ছি আমি তাদের উপকার করছি তাদের পাশে দাঁড়াইলাম এই দুয়ার আশাতে আমি কিছু পাওয়া না তোমাদের কাছে আশা রাখি না যিনি আমাকে দেবেন তার কাছে আশা রাখি এটা হচ্ছে পূর্ণ এখলাস নিয়ে এসেছিল এই সূক্ষ্ম কথাটি মনে রাখবেন কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা মানুষের কাছে দুটার একটা আশা রাখি কমপক্ষে হয় আমি উপকার করলাম আজকে আপনার কাজে আসলাম কালকে আমার কাজে আসে আপনি কিছু করিয়ে আমি আপনার করলাম তো যা এটা এটা যদি নাও হয় জানছেন যে এরা অসহায় দুর্বল এরা আমার কাজে আসবে কোনোদিন কাজে আসবে না হ্যাঁ উপকার বদলা উপকার এদের কাছ থেকে পাবো না তো কমপক্ষে আমরা তাদের কাছ থেকে থ্যাংকস চাই ধন্যবাদ শুক্রিয়া জেজাকাল্লাহ খায় হ্যাঁ একটু শুক্রিয়া আদায় করুক আল্লাহ শেখ আছে না না তোমাদের শুক্রিয়াও চাই না আরে শুক্রিয়া করবার না অনেকে ছেলে মানুষ করছেন আর আমাদের তাদেরই ছেলে মেয়ে আছে বা ছেলে মেয়ে আসবে দুনিয়াতে ইনশা আল্লাহ অধিকাংশ মানুষ কিন্তু ছেলেমেয়েদের কাছে একটা পার্থিব আশা রাখে না না এটা রাখবেন না দরকার নেই আল্লাহর কাছে আশা রাখেন এটা হচ্ছে আপনার পুরনো এফলাস ছেলে কাছে যে আশা রাখেন না কেন অধিকাংশ লোক তো আশা রাখে যে আজকে ছেলে মেয়ে গুলোকে মানুষ করব ভালো করে তো এরা আমাদের বারধক্য কাজে আসবে যখন আমরা কোনো না তখন আমাদের পাশে থাকবে এরা আমাদের দেখাশোনা করবে দুনিয়ার স্বার্থে চলে আসলো আপনার এখলাসে ঘাটতি চলে আসলো পুরোনো এখলাসটা আজকে ভালো করে বুঝেন যদি এই রকম আশা করাটা আপনার শির্ক নয় কিন্তু আপনার এখলাসে ঘাটতি ওটো মাসা করা দরকার নাই তাদের করণীয় তারা করবে আমার করণীয় আমি করেছি আপনি একজন বাপ হিসাবে মা আমি আমার করেছি আর তারা ছেলেমেয়েরা তাদের করণে করবে সেটা তাদের কাজ আমি কেন আশা রাখবো যে তারা আমার জন্য দুয়া করবে এই আশাতে তাদেরকে আমি ভালো করে মানুষ করছি ভালো তরবিওত করছি না আমি রবের ফরিজ আদি করছি আমার রব ফরজ করেছেন যে আমাকে ভালো তরবিয়ত করিতে হবে ভালোভাবে ছেলে মেয়েদেরকে ইসলামিক প্রশিক্ষণ দিতে হবে এটা আমার কাজ আমার কাজ আমি করি কি আমি রবের কাছে তার কাছে লেওয়া ঝেলে তার কাছে আমি চাই তার থেকে কিছু পাবো আজকে পূর্ণ করে এই আয়াতগুলি আলোকে বুঝুন সুরায় দার আয়ত নম্বর নয় মোহান আল্লাহ করছেন তারপরে সুরার আয় বি আখেরা যেই ব্যক্তি আখেরাতের ক্ষেত চায় আখেরাতের ক্ষেত দুনিয়াকে আল্লাহ খেত খামারের সাথে তুলনা করেছেন আর আখেরাতের ক্ষেত আখেরাতের ক্ষেত খেতে ফসল হয় আখেরাত আখেরাতের ভালো ফলাফল ফসলটা হচ্ছে যে ফসল আসলো শস্য সেটা আপনার ফলাফল চাষাবাদের মানে কানাই হার সাল আখেরা যে আখেরাতের ক্ষেত চায় নজির হফি হার সেহি তার খেত আমি বৃদ্ধি করে দেব যদি আখেরাতের ক্ষেতকে সুন্দর করতে চান যা আমি আখেরাত আমার জানাতকে সুন্দর করি আমার জান্নাত কে আবাদ করবো আমি এটি আপনার মুখ্য টার্গেট আপনার মুখ্য লক্ষ্য উদ্দেশ্য তাহলে সেটা আরো আল্লাহ বৃদ্ধি করে দেবেন কারণ আপনার মধ্যে নিষ্ঠা আছে অমান দুনিয়া আর কেউ যদি দুনিয়ার ক্ষেত চায় পার্থি জগতের ক্ষেত আবাদ করতে চায় মানে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায় আমি কিছু ভালো কাজ করছি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আপনারা বেশ কিছু ভালো কাজ করছেন দুনিয়ার বেশ কিছু স্বার্থের জন্য সেটা যে কোনো স্বার্থ হইতে পারে আহ প্রভাবের স্বার্থ হইতে পারে ধন সম্পদের স্বার্থ হইতে পারে কোনো স্বার্থ হতে পারে ওমান খান ইয়রিদ হার দুনিয়া আর যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত চায় তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ক্ষেত খামার সুন্দর করা আল্লাহ বলছেন সে যেতু দুনিয়া চায় তাকে দুনিয়া দেব দুনিয়া থেকে তাকে দেবো আল্লাহ দুনিয়া থেকে বঞ্চিত করেন না এমনকি অসৎ ব্যক্তিকে বঞ্চিত করেন না এমনকি কাফের মুশ্রিক অবাধ্য ফের বঞ্চিত করেন না দুনিয়া সৎ অসৎ মুসলিম কাফের সবার জন্য দেবেন আল্লাহ রাবুল্লাহ বরং যে যা যেই কাজে চেষ্টা করবে তা আল্লাহ দেবেন দুনিয়ার ঘেতাল সুতরাং পরকালে তার জন্য কোনো অংশ নেই পরকালে তার জন্য কোন অংশ নেই কিছু পাবে না তাহলে এখানে এখলাচ নিয়ে যদি থাকে নিয়তের যদি হলুসিয়া থাকে নিষ্ঠা থাকে তাহলে আল্লাহ আখেরাতের খেয়ে বাউতম উত্তম ফলাফল যেটা চিরস্থায়ী জগৎ সেটা আরো বৃদ্ধি করে দেবেন সেখানে আরো উচ্চ মর্যাদা দেবে ভালো ফলাফল দেবেন কিন্তু দুনিয়াকে যদি আপনি নিজের স্বার্থ হিসাবে গ্রহণ করেন তাহলে সেখান থেকে কিছু দেবেন কিন্তু আখেরাতে কিছু দেবেন না আল্লাহ রবাহার যে দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়া যে শিখিয়েছেন তার আগে বলেছেন ফাম্মানা আতে না ফির দুনিয়া কতক মানুষ এমনও আছে যারা বলে কে আমাদের রব আতে আমাদেরকে দুনিয়া দ দুনিয়াতে আমাদের ভোগবিলাসের সামগ্রী দাও সুখ শান্তির সামগ্রী দাও ধন সম্পদ দাও জনবল দাও দুনিয়ার স্বার্থ চায় যারা বলে যে আল্লাহ দুনিয়া দাও দুনিয়া দুনিয়া দুনিয়া করতে দুনিয়া আসবে অমাল আহ আখেরা তেমন খালাক জেনে রাখো তাদের জন্য পরকালে কোন অংশ নেই অমিনা আতে না ফির দুনিয়া হাসান অফিল আখের হাসানা আর কতক মানুষে এমনও আছে পৃথিবীতে আদম সন্তানের মধ্যে যারা বলে আল্লাহ দুনিয়া তো আমাদেরকে হাসানা কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানার পরকালেও কল্যাণ দাও দুনিয়াও চায় আখেরাতও চায় চান কিন্তু মুখ্য উদ্দেশ্য যেন আখেরাত থাকবে কারণ সেটা হচ্ছে আপনার গন্তব্যস্থল আর দুনিয়া হচ্ছে দারুল মামার অতিক্রম স্থল এটাকে আমরা পার করে যেতে হবে এসেছি পার করে অতিক্রম করে চলে যাচ্ছি যে সময়টা চলে যাচ্ছে আর ফিরে আসবে না যেটা সামনে আছে জানা যার যে আর কতক্ষণ আছে আছে কি না আছে তাও জানেন না অতিক্রম করে যাচ্ছেন রাস্তা সুতরাং রাস্তা অতিক্রম করতে করতে সব প্রয়োজন লাগে সব প্রয়োজন ওরা করলি যথেষ্ট যারা বলে যাল্লাহ দুনিয়া তো কল্যাণ দান করো আখেরা তো কল্যাণ দান করো অকেন আজাবানার আর জাহান্নামের আজাদ থেকে আমাদেরকে রক্ষা করো বাঁচাও তারা যা কিছু উপার্জন করবে অর্জন করবে তার অংশ তাদের রয়েছে দুনিয়াতে অংশ আছে দুনিয়াও করছে আর আখের এত অংশ আছে ভালো মানুষ না খেয়ে মরে যাবে না আর যারা শুধু দুনিয়া দুনিয়া করে তারা হ্যাঁ দুনিয়াতে একবার অনেক কিছু হয়ে যাবে এমন কথা নয় বরং যেটা তবদিরে আল্লাহ স্বনির্ধারিত করেছেন সেটাই পাবে এই ছিল আয়াত দুলি তারপরে যে প্রশ্নটি রয়েছে তার উত্তরে যদি আমরা যাই তো অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের প্রশ্নও থাকছে অনেক সুতরাং আমি আলোচনা লম্বা না করে এখানে শেষ করছি আগামী সপ্তাহে আল্লাহ বাকি আমরা দাসে যাব এখন আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলমে যেন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এখলাস নিয়ে আসার তফিক দান করে নিষ্ঠার সাথে এবাদত বন্দুগীর দান করেন শুধু এবাদত মানেতে সাদা কাতে এখলাস হজ উমরাতে এখলাস হ্যাঁ না জীবনে প্রতিটি ক্ষেত্রে এখলাস নিয়ে আসতে হবে আচার আচরণে এখলাস আমি আপনার সাথে ভালো আচরণ করছি আল্লাহ সন্তুষ্টি থেকে কিছু পাওয়ার না দিনের তালিম দেবেন সেখানে এখলাস থাকবে দিন শিখবেন সেখানে এখলাস থাকবে দিনের প্রচার প্রসার করবেন দেওয়ার কাজ করে সেখানে এখলাস থাকবে আর রবের কাছে ভালো আশা রাখবেন এবং সবকিছুই তিনি দিয়ে থাকেন দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না দুনিয়াকে কখনো মুখ্য উদ্দেশ্য বানাবেন না তাহলে আল্লাহ দুনিয়াও দেবেন আখেরত দেবেন আল্লাহ আলমজন আমাদেরকে মুখলেস বান্দা হিসাবে কবুল করেন নিষ্ঠাবান বান্দা হিসাবে আল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ায় জীবন যাপনের দিন পালনের তৌফিক দান করেন এবং হলুসিয়াতের সাথে বাদতবন্দী করে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন শির মুক্ত দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য উদ্দেশ্য বানাবার তৌফিক দান দান করেন সুফানি